ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولادا محمدا عبده ورسوله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير من اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم দার মুসলমান প্রত্যেকটা মুসলমানের জীবনে আশা যে আমার মৃত্যুটা ভালো হোক আমার কবরটা ভালো হোক আমার আখেরাতের জিন্দিগিটা দামি হয়ে যাক এটা হলো প্রত্যেকটা মোমেনের কামনা আর এই কামনা হওয়াটাই চাই জীবনের সব কিছুর শেষ হল মধ ভালো হলে সব ভালো হবে মদ যদি খারাপ হয় আল্লাহ না করেন তাহলে পরবর্তী সব ঘাটি গুলিতে মসিবতে পড়তে হবে এই কথাটা বুঝে আসার জন্যেই সমস্ত নবীর সুলগন মেহনত করেছেন কি করে মানুষকে এই কথাগুলি বুঝাইতে পারে এই জন্য প্যারেসানি সমস্ত নবী রসুল সর্বশেষ আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই ফিকিরেই ছিল কেমন করে উম্মতের মৃত্যুটা ইমানের মৃত্যু হয় মদ ভালো হয় কেমন করে মদ ভালো হলে কবর ভালো হবে হাসর ভালো হবে উলসেরাত ভালো হবে আমল নামার ডান হাতে আসবে সুখের স্থান জান্নাত আল্লা পাক নসিব করবেন নবী রসুল তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন नबीर उत्तरी जरा ताजा निजे बेपारे खूब चिंतित रेसूल उन्मतर चिंतित जेमन कर सकल मुसलमान भाइय मृत्यु भलो है सकल এই চিন্তাটা অন্তরে ঢুকে কেন যেহেতু রসুল পাক সাল্লাহু আলহিসাল্লামের পক্ষ থেকে হকানি রব্বানি যারা তাদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে হে আমার ওম্মতের ওলামা যারা তোমাদেরকে পাক অ্যালম দিয়েছেন কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছেন সেই জিনিসগুলি ওম্মতের কাছে পৌঁছে ওম্মতকে আখেরাত মুখী বানাও ওম্মত কি করে জাহান নাম থেকে বাসতে পারে এই ফিকির করা জরুরি এবং লাজিম হয়েছেন এই আপনাদের কি নিয়ে আমাদের সমস্ত আঁকাবির যারা আমাদের পূর্বে কারু তাদের জীবনী আলোচনা করলে দেখা যায় জীবনে খাওয়ার সময় পায় না ঘুমাবার সময় পায় না এই শুধু একটা ফিকির অন্তরের মধ্যে কেমন করে মুসলমান তাদের হায়াত দামি হয় আখেরাত দামি এটা অত্যন্ত দুঃখের বিষয় আল্লাহ না করুক যদি কারোর মৃত্যু খারাপ হয় আমরা শুনতেছি মৃত্যু খারাপ হলে কবর খারাপ হবে আখেরাত খারাপ হবে এটা শুনতেছি মাত্র আর রসুল পাকালাম এগুলি সব দেখেছেন তিনি সচক্ষে দেখে ওম্মতের কাছে প্রকাশ করলেন আর আল্লাহ পাক তিনি নিজে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলছেন হাদিসা। আল্লাহ পাক বলেন আমার থেকে সত্য কথা বলনেওয়ালা কেউ নাই আমি যা বলছি বন্দা আমার কথাকে তোমরা বিশ্বাস করো আল্লাহর হাবিব তিনিও এই কথায় বলছিলেন দেখো আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি আজ কেন তোমাদেরকে আমি এই কথাগুলি বলতেছি আমার মধ্যে সেই জলন আর সেই তরব সৃষ্টি হয়েছে আল্লাহর হাবিবের সম্পর্কে করন শরীফে আল্লাহ পাক বলতেছেন আল্লাহর হাবিব তিনি মাঝে মধ্যে একা একই বসে বসে এই কথাটাই বলতেন যে এত বুঝাচ্ছি কেন মানুষ ইমান গ্রহণ করে না এই তিনি মাঝে মধ্যে বলেন যে আমার অবস্থা যদি নিষেধ না হতো মনে চায় পাহাড় থেকে পড়ে আমি নিজকে নিজে শেষ করে দেই কেন মানুষ কথা শুনে না কেন মানুষ ইমান গ্রহণ করে না তাহলে আল্লাহ কাবের নফসার আল্লাহ তো যাদের অন্তরে এই তলবটা আসল যাহা আফসুস এই মুসলমান আল্লাহ না করুক যদি আমার মুসিবতের কারণে আমার এই নামানার কারণে যদি আমার উপরে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ না করুক যদি আমার মৃত্যু খারাপ হয়ে যায় আমাকে কে বাঁচাবে এই কথাটা অন্তরের মধ্যে বুঝে আসার জন্যেই এই ফিকির এই প্যারেশানি এই বসা এই আলোচনা এই তালিমে জিকিরাস করার কিছু না রসুল পাপ সাল্লু আলি ওসাল্লাম অহুদের বদরের যুদ্ধে যারা অ্যারেস্ট হয়েছিল এদের মধ্যে তার নিজের আপন চাচা হজরতে আব্বাস রাজি আল্লাহ তালহু তিনিও কয়দি মধ্যে থেকে একজন হাত বেঁধে তাদেরকে ফেলে রাখা হয়েছিল রাত্রিবেলা আল্লাহ রসুল খিমার মধ্যে একটু আরাম করতেছিলেন হাত যে বেঁধেছে ব্যাঁধার কারণে রক্ত চলাচল না করতে পাইরা কয়েদিরা উহ আহ করে চিৎকার করতেছিল হাবিব তিনি আরাম করতে পারলেন না উঠা গেলেন যে তাদের অবস্থা দেখতেছেন যে এগুলি তাদেরকে আমরা যুদ্ধের কারণে অ্যারেস্ট করে নিয়ে আসছি বাঁধছ তোমরা তবে মায়া তো লাগতেছে তাদের জন্য যে এদেরকে যে এইভাবে বেঁধে রাখা হল রক্ত চলাচল করতে পারে না তারা চিৎকার করতেছে যাইয়া দেখে যে তার চাচা আব্বাস রাজি আল্লাহ তিনিও ব্যথা চিৎকার করতেছে হাত বেঁধে ফেলে রাখা হয়েছে সাহাবাই কেরাম দেখলেন রসুল আবার গিয়ে নিজের খিমার মধ্যে গেলেন ঘুম আসে না আবার উঠে আসলো। দুইবার তিনবার এই অবস্থা দেখে সাহাবারা চিন্তা করেছেন রসুলের সাহাবী হয় নাই কিন্তু আপন চাচা তো তার মায়ার কারণে সম্ভবত রসুল তিনি ঘুম যেতে পারতেছে না আব্বাস রাজি আল্লাহ আনহুর হাতের বাঁধের ঢিল বাঁধটাকে একটু ঢিল করে দিছে হাতের বাঁধটাকে যখন একটু ঢিল করে দিয়েছে আর আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহুর এখন আর আওয়াজ নাই অন্যরা এখনো চিৎকার করতেছে আল্লাহ রসুল আবার উঠে গেলেন মনে চিন্তা আসলো যে আমার চাচা কি মরে গেল কিনা এতক্ষণ পর্যন্ত তো তার গলার আওয়াজ চিৎকার আওয়াজ শোনা গেছে এখন তো আর চিৎকার শোনা যায় না আব্বাস কি মরে গেল কি। দেখেন বিপক্ষে অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে শত্রু হিসাবে তারা আসছে অ্যারেস্ট হয়েছে তারপরও দয়াল নবী তাদেরকে অ্যারেস্ট করার পরও মায়া ভুলতে পারে না যাইয়া দেখে কি ব্যাপার আব্বাস কি হয়েছে সাহাবাই গ্রাম বলেন ইয়ারসুল্লাহ আব্বাসের হাতের বাঁধটাকে আমরা একটু ঢিলা করে দিছি রসুল বলতেছে আবার শোন আমার চাচা হবার কারণে তোমরা তার বাদের হাতটা হাতের বাঁধটাকে ঢিল করে দিলাম ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে বন্ধু আপনার খাতিরে আপনার চাচার হাতের বাঁধটাকে ঢিল করল বাকি কয়েদিগুলার হাতের বাঁধকে ঢিল করল না সেদিন আমি আল্লাহ পাকের কাছে বেঞ্চ আফকারী হিসাবে হয়ে যাব আব্বাসের হাতের বানটাকে যতটুকু তোমরা ঢিলা করেছ। প্রত্যেকটা কয়েদির হাতের বান তাকে এতটুকু তোমরা ঢিলা করে দাও যাতে আব্বাস যদিও কাফের অবস্থায় ধরা পড়েছে আল্লাহর হাবিব তাদের ব্যাপারে যখন ছেড়ে দেওয়ার প্রস্তাবনা যখন আসল যাতে আব্বাস রাজি আল্লাহ আনহু গায়ের মধ্যে কোনো জামা কাপড় ছিল না শুধু পরনের মধ্যে সামান্য একটু কাপড় ছিল আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেক সে লম্বা ছিল তার গায়ের জামাও লম্বা ছিল সাহাবাই কেরাম অনেকে তাদের গায়ের জামা দিলেন রসুর বলছে দেখো আব্বাসের গায়ের মধ্যে কোনো জামা নাই সে যদিও কয়দিন তার শরীর ঢাকার মতো কিছু নাই সাহাবারা এক একজনে কাপড় নিয়ে আসলেন তাকে দেবার জন্য কারো জামা তার গায়ে লাগে না আবদুল্লাহ উবাই জামাটা তার গায়ের মধ্যে লাগছে। আল্লাহ রসুল তার জামাটা নিতে চায় নাই যেহেতু উবাই মুনাফেক তিনি জানেন তারপরেও সময়ের খাতিরে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফেকের জামাটা আল্লাহ রসুল চাষাকে দিলেন আর আব্বাস আব্বাস রাজি আল্লাহ জামা গায়ে দিলেন কিছুক্ষণ পরে যখন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত হল তারা জরিমানা আদায় করবে মুক্তিপণ দিয়ে তারা সবাই আজাদ হয়ে যাবে আব্দুল্লা আব্বাস রাজি আল্লাহুজয়া বলে ভাতিজা তুমি জানো আমি অভাবী মানুষ আমার কিছুই নাই আমি আসবার সময় তোমার চাচির কাছেও কিছু রেখে আসতে পারি নাই আমি মুক্তিপণ দিয়ে আজাদ হবার মতো আমার কোনো ব্যবস্থা ব্যবস্থাপনা নাই তুমি যদি দয়াকুরা করা ভাতি হিসাবে যদি তোমার চাচাকে তুমি আজাদ করে দাও চলে পাক সাল্লাহ সাল্লামের সামনে যখন আব্বাস কথা বলতেছেন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জিবরিল আলসালামকে পাঠিয়ে দিল আমার রসুলের মজেজা প্রকাশ করে দাও আব্বাসের ইমান আমি আল্লাহ পাক গ্রহণ করতেছি কেমন করে আব্বাস ইমান আনতে পারে সেই ব্যবস্থাপনা করা দরকার আল্লাহর হাবিব বলেন চাচা এই মাত্র আমি জিপডিল আলি সাল্লাহ সালামের মাধ্যমে খবর পাইলাম আপনি যখন জেহাদের ময়দানে যখন আসতে ছিলেন। आसार समय आपनर का एक टुकर स्वर्णर एक गोल चा रधकारे चाची किया गोपन भावर नीचे स्वर्णर चाटा कुईता आसिलें आसार समय चले जाहर मैदान बाजब की मरबो जानिरा आदि मृत्युए तुम स्वर्णर चाटा उठे बिक्री करोम जीवन चलार व्यवस्था करो बा আল্লাহর হাবিব বলে চাচা আপনি বলছেন আপনার তেমন কিছুই নাই কিন্তু আল্লাহ পাক আমাকেই মাত্র জানাইল আমি জানতে পারলাম স্বর্ণের চাকারাই কটছিলেন চাচা ঠিক কিনা আর যদি আব্বাসের চোখগুলি বড় হয়ে গেছে রাত্রি অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ ছিল না একমাত্র আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ জানে না स्वर्ण चाखा नीचे रखसी भातीजार सत्य कथा भिजा तुम्हें कथा थी हमको आकबार आनी रब्बी चाचा हम जे बोलते हमी नबी আমার কাছে ওহি আসে আমার আল্লাহ আমাকে নবী বানাইয়েছে চাচা আপনি তো বুঝতে চান না এই দেখেন মাত্র এই মুহূর্তে আপনার গোপন কথাটা আমার আল্লাহ আমাকে জানিয়েছে আর যাতে আব্বাস বলতেছে ভাতিজা আমার বুঝে আসে একই হয়ে গেল যে তুমি যে নবী কোন সন্দেহ নাই ও চাচা আমি ভাতিজা তোমার সাথে একসাথে মহাব্বতের সম্পর্ক আল্লাহর রসুলকে বলে ভাতিজা তুমি হাতটা বাড়াইয়ে দাও আমি এই মুহূর্তে কলেমা হাজরতে আব্বাস রাজি আল্লাহরিমান গ্রহণের কারণে আল্লাহর রসুল অত্যন্ত খুশি হয়েছে আর সাহাবায়িকেরাম যারা যারা ছিল বলে দেখো আল্লাহ পাক একটা ঘটনাকে কেন্দ্র করে আব্বাসকে মুসলমান বানিয়ে দিলেন আল্লাহ রসুল বলেন দেখো আমি স্বজন পিটি করি নাই প্রত্যেকের হাতের বান সমান ঢিলা করতে বলছি এর মধ্যে আল্লাহ যাকে পছন্দ করেছে তাকে ইমান হিসাবে কবল করেছে আর বাকি ওলারা ফিরে চলে আসলো। পাক আসল রসুল্লাহ সাল্লাম আব্দুল্লাহনি উবাই মোনাফেকের জামাটা চাচা আব্বাসের গায়ে পরিধান করালো। যেদিন আব্দুল্লাহ নেউবাই মুনাফেক মৃত্যুবরণ করে ওই সময় আল্লাহর হাবিব তার গায়ের একটা জামা আব্দুল্লাহ নেউবাই মুনাফেকের কাফনের জন্য তিনি দিয়া দিল ওমরে ফারুক রাজিয়াল্লাহুদাল আরো সাহাবারা আজীব হয়ে গেলেন বলে আর রসুল্লাহ আপনার পবিত্র শরীর মোবারকের জামা এই কাফের উবাই মোনাফেককে আপনি কেন দিলেন রসুল বললেন আমি ঘটনা তোমাদেরকে পরে বলব বারবার করে রসুলকে বলতেছেন আমাদের সহজ্য হয় না উবাই মোনাফেকের মৃত্যুর অবস্থার মধ্যে আপনি কেন দিলেন তাকে জামা আল্লাহ রসুল বলছেন দেখো তোমাদের কাছে ওই ঘটনা মনে নাই উবাই মোনাফেক কাফের অবস্থায় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করল আর তার একটা এহসান প্রতিদান ছিল আমার চাচাকে তার গায়ের জামা ওই বদরের যুদ্ধের সময় তখন তার গায়ের মধ্যে পরিধান করাইছিলাম আমার মনে চায় না একটা কাফেরের প্রতিদান আমার উপরে থাকবে এই জন্য চাচার প্রতিদানটা বদলাটা আমার গায়ের জামা দিয়া মৃত্যুর সময় তাকে দিয়া শোধ করাইয়া দিলা আমি পাইগাম্বরের জামা অবশ্যই আলাই বরকত পাওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত যদি ইমানদারের সাথে এই শরীরে লাগত জাহান নামের আগুন তার হারাম হয়ে যেত যেহেতু ইমান কবুল করতে পারে নাই আমার জামায় তার কোনো উপকারে আসবে না এবং তার প্রতিদানটাও আমি দুনিয়ার থেকে দিয়া শেষ করাই দিলাম কাফের এহসান যেন আমার বংশের উপরে আমার চাচার উপরে যেন থাকতে না পারে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম তার প্রত্যেকটা কাজের অবস্থা হেকমত হজরত আব্বাস রাজি আল্লাহ তিনি ইমান গ্রহণ করার পরে তার মজ্জাদ আল্লাহ পাক এত বাড়িয়ে দিলেন দুনিয়ার থেকে যখন আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে চলে যায় আবাই গ্রাম বলেন আমরা বিভিন্ন ব্যাপারে আল্লাহর রসুরের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া কবল করতে চাইতাম বৃষ্টির জন্য নামাজ পড়তেছে এমন সময় হাদি শরীফের মধ্যে আসছে সবাই আল্লাহর হাবিবের চাচা আব্বাসের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন আয় আল্লাহ তোমার বন্ধুর চাচা আব্বাসের খাতিরে তুমি আমাদের দোয়া কবল কর তার ইমানকে আল্লা পাক কত উপরে পৌঁছাই দিলেন কিন্তু আল্লাহর হাবিব তিনি দেখেন তাকে সেই বদরের যুদ্ধের সময় এহসান করে তার ইমানের অবস্থাটা আল্লাহ পাক অনেক সময় নবীদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনাবলী দেখান উদ্দেশ্য আল্লাহর বন্দাদেরকে আল্লাহ পাকের দিকে আনার জন্য বিভিন্ন অলি আল্লাদের মাধ্যমে কারামত দেখান এটা ক্ষমতা তাদের হাতে নয় মাকসদ কি এগুলি দেখে বহু আল্লাহর বন্দারা হেদায়েত পাবে তারা আল্লাহর পথে আগাবে এই সমস্ত মজেজাদগুলি তালাশ করলে দেখা যায় মাকসদ আর কিছু নয় মাকসদ হলেও মানুষকে আল্লাহওয়ালা বানানো যায় মানুষকে আল্লাহ পাকের দিকে কেমন করে নেওয়া যায় আখেরাত মুখী কেমন করে করা যায় তার দিলের মধ্যে কেমন করে আল্লাহ পাকের মায়া আসে এই জন্যেই আল্লাহ রসুলের সমস্ত মজাদ গুলি ঘটছে রসুল পাক সাল্লাহ সাল্লামের তিনি আমাদের নবী তার জীবন আমাদের সামনে স্পষ্ট যার অন্তরে রসুলের মায়া যত বেশি হবে তার জীবন রসুলের নমুনায় তত বেশি নুরানিত আল্লাহ আল্লাপাক বলতেছে হে ইমানদারেরা যদি তুমি ইমানদার হয়ে থাকো তোমার ইমান যদি আল্লাহ পাকের জন্য হয়ে থাকে এই ইমান আনা যদি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি কর এই ইমানে তোমাকে হেদায়েত আরো বাড়াইয়া দিবে আয়াতের তফসিরে বোঝা যায় কোনো একজন ইমানদার যদি তার আমল যদি প্রতি বছর বছর যদি বাড়তে থাকে তাহলে বোঝা যাচ্ছে তার ইমান আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে ইমানদারের ইমান কবুল হওয়ার একটা বহির প্রকাশ হলো গত বছরের থেকে এই বছর তার আমল বাড়তে হবে এই বছরের তুলনায় আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয় আমার আমল আগের বছরের তুলনায় আরো বাড়ানো চাই তাহলে বোঝা যাচ্ছে আয়াতের দ্বারা বোঝা যায় হেদায়েত প্রাপ্ত আলাদেরকে এই ইমানের হেদায়েতে তাকে আরো সামনের দিকে বাড়াইনি। আর ইমানদার যখন ইমান আনবে ইমান আনার পরে যখনই সে একবার আলহামদুলিল্লাহ বলবে একবার সুবাহান আল্লাহ বলবে একবার আল্লাহ আকবার বলবে আল্লাহ পাক বলছে এগুলি এমন এমন তার ন্যাকামল এগুলি মুখের থেকে বাহির হতে দেরি আল্লাহ পাকের খাজানার মধ্যে সংরক্ষণ হতে আর দেরি হবে না একবার যদি বন্দার জবান খুলে সুবাহান বলে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায় যে আমার বন্দা তাকে ইমান দিয়েছি হিসাবে তার ইমানে তাকে সামনের দিকে বাড়াই নিতেছে সে আমাকে সুবাহান বলে ডাকতেছে একবার যখন বলল সাথে সাথে তার আমল নামায় দশগুণ সাওয়া বাড়াইয়ে দেওয়া হল কোরআন শরীফের মধ্যে প্রায় পঞ্চাশ ষাটটা আয়াত শুধু এই তসবিহাতের উপরে আল্লাহামদুলিল্লাহুলিল্লাহ এগুলি বাকি এগুলি সালে হাত বান্দা মনে করতেছি এগুলি তত অত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক বলতেছি কোরআন শরীফের আয়াত খুঁজতে খুঁজতে দেখা যায় প্রায় পঞ্চাশ ষাটটার মতো আয়াত প্রত্যেকটার মধ্যে শুধু তো স্প্রী শুধু বলতেছে বন্দা রাত দিন চব্বিশ ঘন্টা হাঁটতেছ বসতেছ তোমার জবানের মধ্যে যেন আল্লাহ পাখের পবিত্রতা বয়ান থাকে তুমি যেন সুবাহান আল্লাহ পড়তেছ আল্লাহামদুল্লাহ বলতেছো খুব ছোট ছোট খুব ছোট ওজন এত বেশি এত বেশি হবে এটা প্রত্যেকে পারবে না যাকে আল্লা পাক হেদায়তের নোর দিয়েছে একটা মুহূর্তের সময় যখন তার বেকার চলে যায় হঠাৎ করে স্মরণ হবে আরে আমি এই সময়টা বেকার কেন কাটাইলাম শুধু সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ বলতেছি এটা বললেও তোমার আমার অনেক বেড়ে যাবে দেখেন না ফাতিমি নামাজের পরে যেসব হান্লা আফসুস লাগে মাঝে মধ্যে আসরের নামাজের পরে দেখেন আমাদের মসজিদে দুই দিকে দুইটা দরজা নতুন মসজিদের অংশটা বাড়াইবার পরে নিচতালায় ও জুখানার দিক থেকে দুইটা ইন্টেন্স করা হয়েছে দুইটা দরজা করা হয়েছে दरजा दुईटार सुविधा असुविधा सुविधा की सुविधा हल मुसल्लिरा डुबते असुविधा आमल अनेक कमी आसर नाम पढ़ार पर देखें आगे पीछने अने मसबुक है দুই টাকাত একটা কাত অনেকের ছুটে যায় ওই লুগুলি দ্বারা যখন ওই নামাজটা পড়তে থাকে তো সামনেওয়ালারা যারা মান না মান মাই তারা মেহমান হোক অনিচ্ছাই হোক বৈশাখ থাকলে অযথার বৈশা থাকে না তসবিটা পড়ার সুযোগ হয় ঠিক না এখন রাস্তা খোলা পাওয়ার কারণে যদিও মাসালা আছে আপনাকে তো মুনাজাতের জন্য বসে থাকতে বলা হয় না মোনাজাত নামাজের অংশ না ভালো কথা এটা কিচ্ছু দরকার নাই কিন্তু নামাজের পরে যে কিছু তসবিহাত আছে কিছু আমল আছে এগুলি তো হাদিসের দ্বারা পুরাপুরি প্রমাণ আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে ওই জায়গার মধ্যে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা আপনার জন্য দোয়া করতে থাকবে আপনাকে ততক্ষণ পর্যন্ত জমাতের সবাব দেওয়া হবে আপনি সুবাহিবাহিম আল্লাহাম আপনি এগুলি যখন পড়তে থাকবেন তারপরে सूझ पाई एस्तर दिखे बाहर हुए देखें सालाम माथार उफुर दिया, पाई से, जो अनेक मुसल्लि सालाम फिरानो शेष और जूता नहीं प्रत्येक माथारिया टकर रास्ता पासी खुब भीड़ जमे जाए कि ठीक ना देखें देखे देखे माधे माधे अफसुस करी अरे बाबा यस्त सालाम फिरवारस्त कई कई जाइसो दौड़तेस कथाय दोकान दिसा दूर मैं रखो दोक तो जाओना शुरू दिखे जाओना दोकान दिखेत हले गान बाे जाओना तुम जे दिखे जाइस तुम कबर दिखे जाइस कबर तुम का हायर एक सेकेंड जख शेष কবরটা একটা সেকেন্ড আমার সামনে আসবে এক ঘন্টা যখন শেষ হবে কবর আমার এক ঘন্টা সামনে আগে আসবে একদিন যখন চলে যাবে কবর আমার হায়াতের এক ঘন্টা একদিন আগে কবর আমার সামনে আসবে এই জন্য দৌড়াইয়া কোথায় যাও তোমার ব্যস্ততা এত বেশি সালাম ফিরাবার পরে একমিনানে বসে একটু তসবি পড়তে পারো না যেই তসবিয়ে ফাতেমি তুমি যদি তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার সুবাহ আল্লাহ চৌত্রিশবার লকবার এক তসবি হল একশোবার তোমার আমল্ এটাকে দশ গুণ সবাব দিলে তোমার আমল্লামায় এক হাজার সবাব হবে এক হাজার সবাবের ওজন কত এক হাজার ওজন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে যারা এইভাবে ন্যাক আমল করবে তাদের আমলকে আল্লাহ পাক সাতশো গুণ বাড়াইয়া দিবে তাহলে তোমার সাত সওয়াব হয়ে যাবে আজকার দিনে আল্লাহ রসুল বলছেন এই মুহূর্তে এই আমলটা যার ছুটে গেল সে আজকার দিনে ওই লোকের সম আর আমল পাবে না যেই লোকটাই আমল করলো তার সমান তুমি দৌড়ে যাও সবাই ভাব তত কিছু এই জন্য আফসুস লাগে মাঝে মধ্যে মুসল্লিগে অবস্থা দেখি কি দৌড়ায় কি দৌড়াইতেছে জীবনে কিছু আল্লাহ পাক বলছেন বাকিয়া এগুলি সব আমার কাছে সংরক্ষিত তুমি মনে করো না বন্দা আরে দুনিয়ার কারেন্সি দুনিয়ার ব্যাংকের মধ্যে সুদের কাজ কারবারের মধ্যে এক লক্ষ টাকা রাইখা রাইখা কত ফ্যামিলি আসে কাজকর্ম করে না কিছুই করে না মাসে মাসে সেখান থেকে দশ হাজার পনেরো হাজার টাকা সুদ পায় আর বলতেছে বাস আমার সংসার চলতেছে এটাকে সে অনেক বড় অধিক লোক গুনা বুঝলো না হারাম বুঝলো না আরে ইমানদার আমার আল্লাহ পাক বলে বন্দা তুমি যে তসবিহাত পড়লাম আমি আল্লাহ পাকের কারেন্সির মধ্যে আমার খাজানার মধ্যে আমি সংরক্ষিত করে রাইখা এটাকে এত গুণে বাড়াইয়ে দিতেছি তুমি কল্পনাও করতে পারবা না তোমার হায়াত শেষ হয়ে যাবে ওই দিন তোমার আমল নামার মধ্যে কুঠি কুঠি তসবিহাতের সবাব জমা হয়ে যাবে বাকি আতে এই কথাগুলি স্মরণ রাখতে হবে মুসলমান নকশ নামীয় দুশ্মনে আমাকে এগুলা থেকে পিছনে সরাই রাখে বড় দুশ্মন আমার নফস আমাকে ব্যস্ত করে নিয়ে যায় তসবি করতে দেয় ইশরাকের নামাজ পড়া কঠিন ফজরের নামাজই তো চলে যায় ছুটে আবার এশরাক আল্লাহ রসুল বলছেন দেখো ফরজ নামাজের হিসাবের মধ্যে যদি কোনদিন ঘাটতি পড়ে ফরজ নামাজ যত বড় তার হিসাবের মধ্যে নামাজের হিসাব হবে আগে নামাজ তুমি কেমন করে পড়লাম আল্লাহ রসুল বলেন যদি তোমার ফরজের মধ্যে ঘাটতি পড়ে আল্লাহ পাক মেহরবানি করে বলবে দেখো বন্দার জীবনে নফল আছে কিনা যদিও সারা জিন্দিগির নফল এক ফরজের সমান হবে না কিন্তু আল্লাহাক মেহরবানি করে বলবে এই জন্য মোতেরা নফলের পুঁজিও কিছু সামনে রাখোয়া কে মতের ময়দানে ফরজের মধ্যে যখন ঘাটতি পড়ে যাবে তখন তোমার এই নফল দিয়া ফরজের ঘাটতিটা পূরণ করা হবে এই জন্য আমরা নফল করতে আরো সময় বেশি লাগবে না কিন্তু সময় বেশি লাগবে তো কোরবানি বেশি করা লাগবে আল্লাহ পাক তো ইটেই চায় কোরবানি যার যত বেশি লাভ তার তত বেশি কোরবানি কোরবানি আল্লাহ পাক কোরবানি চায় ফজরের নামাজ পড়ার পরে আমলের মধ্যে থাকেন জিকিরাজ করেন তসভিতা আলী পড়ার পরে সূর্য উদিত হওয়ার বারো থেকে তেরো মিনিট পরে দুই রাখাত দুই রাখাত করে যদি আপনি ঈশ্বাকের নামাজ পড়েন প্রথম দুই রাখাত নামাজ পড়লে আল্লাহ রসুল বলতেছে আল্লাহ আকবর তাকে একটা হজ করলে কবুল হলে একটা উমরা করলে কবুল হলে যত স্বভাব হবে তাকে একটা কবুল হজ এবং উমরার স্বভাব আমল দেওয়া হবে কেউ আমাদের ময়দানে বহু গরিব মানুষ জীবনে তার আমল নামার মধ্যে হজের স্বাবার বলবে আল্লাহ আমি তো গরিব ছিলাম কোনদিন হজ করতে পারি নাই করতে পারি নাই এই আমল নামা তো আমার না এটা মনে হয় অন্য কারো আল্লাহ বলবেন আমার ফেরেশ তারা কোনোদিন ভুল করে না এ বান্দা এই আমল তোমার তুমি যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফজরের পরে শ্রাক পড়েছিল আর আমার রসুল বল से तुमा के हज कबुल हमरा कबुल दीबे मफ्तर घोषणा दी तो समय समय पासी शयतान बोलते फजर तो पड़ा तो कष्ट रकम फजर पड़ते चोखर मध्य घुम एम चाइपा आने कौन ती सुम आश्रा दस पंद्रह मिनट समय अपेक्षा करा समय की कत असा मन मदे कत असा अनेक कज आनेक जमिला आक एक घूम जाइते नार परे आ पार्बो ना अवस्था कत असा दिलर मदे आस अल्लाह अकबर पर जीवने परीक्षा गे देखा जदि आल्लर जो बंदाई भाव समय कुरबानी आल्ला पा तुम व्यवस्था कर और जदि एत व्यस्त हो जाए घुम जाइ ना पल्ला पकें शर के ठीक रखार पुद्र पक्ष देखिए व्यवस्था कर दे, दे बंदा जो कुरबानी करी बंदार दुनिया टा पैसार जो यत परेशान আল্লাহ রসুল বলে তারপরে আর দুই ডাকাত নামাজ পড়ো এই দুই ডাকাত নামাজ পড়লে আল্লাহ রসুল বলেন সারা দিন তোমার যাবতীয় ব্যাপারে আল্লাহ আল্লাপাক জিম্মা হয়ে যাবে আর কি লাগে আর কি লাগে কিন্তু আমরা সময় পাই এটা মুখে ওয়াজ করলে কাজ হব না এটা নকশের সাথে জেহাদ করা আমি এরশাক পড়বই এরশাক আমার পরাদিনের নামাজ সম্পর্কে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের ফতো আছে আবুদাউদ শরীফের মধ্যে হাদিস আসছে সহি হাদিস ইমাম আবুদাউদ রহমতুল্লাহ আলে তিনি বলেন যারা মাগরিবের শূন্যতের পরে দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত নফল পড়বে কখনো ব্যস্ত থাকলে দুই রাকাত চার রাকাত পড়বে বারো বৎসর না খেয়ে রোজা রাখলে তার আমল নামায় যত সবাব হবে তার আও নামাজে তাকে অতগুলি সবাব দেওয়া হবে নফল খুব ব্যস্ত ছোট ছোট সুরে দিয়ে ছয় রাঘাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে আস কতক্ষণ লাগে আপনি আল্লাহর জন্য করতে শুরু করেন না দেখবেন যে আপনার কাস্টমার সুইটা যাবে না আল্লাহ তাকে আটকাই রাখবে ব্যবস্থা আল্লাহ পাক করবে সুরে ওয়াকেয়া পারি না পড়তে ও আকেয়া পড়তে পারি दोकान मदे एकदिन कुरान शरीफ राखें जरा कुरान शरिफ तेलावत मस्जिद की नाम पड़े दंगा दोकने जेतरी सुरे वाके पांच मिनट समय लगभग आपनार दोने बरकत हो व्यवसार मध्य बरकत है अल्लाह रसुल स्पर्श करा पारित करते तो আল্লাহ রসুল তো রাস্তা দেখাই দিছেন আমাদেরকে সব জিন্দিগি বনার জন্য আমল হওয়ার জন্য আল্লাহ পাকের মহব্বত আসার জন্য এগুলি সব রাস্তা এগুলি সব রাস্তা আমাদের কি সব কিছুই পারি ব্যস্ততার ব্যস্ততা সব পারি কিন্তু আমার নিজের জীবন গড়াবার জন্য এগুলি পারি না ফজরের পরের সময় মতো যদি আগে উঠা যায় বসে বসে জিকির করেন জিকির করলে দেখবেন যে আপনার দিল নরম হবে ইবাদত সার দিলের মধ্যে শান্তির ব্যবস্থা হবে আরাম লাগবে জিকিরের ফিরত সম্পর্কে আল্লাহ এমন এক ইবাদত এটা আপনাকে লাজেম আপনার কলম ঠিক করার জন্য সেখানে কোন মেশিন চলবে না ঝাড়ু চলবে না এটার হাতিয়ার একপত্র খুলে দেখেন প্রায় বিশ থেকে আয়াত শুধু জিকিরের কথা আপনি তো করতে না সময় দিতে রাজি হন না আরে বাবা এগুলি তো পিরমুরিদির সিলসিলা না জিকির তো আল্লাহ পাখের কোরআনের কথা হাদিসের কথা যে তুমি জিকির করতে করতে তোমার জিব্বাটাকে তরুদাদা রাখো দুনিয়ার থেকে এই অবস্থায় তুমি যাও যেন তোমার জিব্বাটা আল্লাহর জিকির করতে করতে তরু দাদা থাকে আল্লাহ রসুল বলেন কে আবতের ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতে উড়া জিকির জিকির আল্লাহ করার সময় পাই না আমাদের সময় নাই জিজ্ঞাসা করলে শুধু আমি ব্যস্ত আমি সময় নাই আর কার জন্য এত ব্যস্ত কিসের জন্য এই দুনিয়া দুনিয়া দোকান একটার পর একটা বাড়াইবা দোকান বাড়াইবা বারি বাড়াইবা ব্যস্ত সব ব্যস্ত একদিন শেষ হয়ে যাবে করে একদিন সমস্ত ব্যস্ততা শেষ বুলবুল কোয়া না লোয়া জল গম হাম দিয়া যু সবসে মুশকিল নজর আল্লাহর বন্ধু যারা আল্লাহর আরে আল্লাহর কাছে আফসুস করে করে বলতেছে আল্লাহ আল্লাহ বুলবুল পাখিকে তুমি কানতে দিছ সে দিন সে শুধু ডাকতেছে একটা পরওয়াজ পাখি বাতি দেখলে আগুন দেখলে দৌড়েয়া যায় সেখানে নিজে নিজে জৈলা বরবাদ হইয়া যায় শেষ হইয়া যায় প্রজাপতি দেখেন না যেখানে আগুন দেখে সে ঝাঁপাইয়া পড়ে এক একজনকে এক একটা অবস্থা দিয়েছ আল্লাহ তিনি বলে আমরা আমাদেরকে মানুষ বানায়া আমাদের দিলের মধ্যে আল্লাহ তোমার একটা মায়া দিয়েছ আল্লাহ তোমার মায়ার কারণে এখন ঘুমাইতে পারি না ঘুমাইয়া থাকলে হঠাৎ করে কানের মধ্যে আজানের আওয়াজ আসে আল্লাহ আওয়াজ ধনী আসে এখন আর ঘুমাইয়া থাকতে পারি না ধরে মসজিদে চলে যাই আল্লাহ ঘুমাইতেছি হঠাৎ করে মনে উঠলো আল্লাহ এত ঘুমান তো যাবে না এই রাত্রিবেলা তুমি না বন্দাকে ডাকতেছ ও আল্লাহ গুমটাকে সেরা দিয়া তোমাকে তালাশ করতে থাকি এই জন্য বলতেছে আল্লাহ গম হামক দিয়া জু সবসে মুশকিল নজর আমাদেরকে দিয়েছে একটা চিন্তা শুধু তোমাকে কেমন করে পাব। এই প্যারেশানিটি জীবন প্যারেশান জিন্দিগি গুজিরি হয় আগেই হায় রায় খোদা কটিয়ার মুক্তি আজিজুলক সাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ হকবার দুনিয়ার থেকে যাওয়ার আগে বারবার করে বলে আল্লাহ আগে কত তাহাজ পড়েছি এশরাক পরেছি আওয়াবিন পড়েছি চাষতে পড়েছি কত নফল ইবাদত করলাম আয় আল্লাহ কত তেলাওয়াত করেছি এখন বার্ধিক্য হয়ে গেল দুনিয়ার থেকে যাওয়ার সময় আসলো এই সময় আল্লাহ এই এবাদতে গুলি করতে মনে চায় শরীরে শক্তি নাই পারি না মাথার মস্তিষ্ক ঠিক নাই পারি না। এজন্য বারবার করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ জিন্দিগি গুজরি হয় দিদার কি অমিদমে ल्ला तुमा पा तुमा पा तुम्हार गोलम बनब यते करते जीवन का शेष कर दिल अल्लाह ए गलय अल्लाह तुम रहमतर कमना करते तुम्हें जदि बंदा के आपन बना ना लाओ यहूर्ते शयतान धोकार बैसा इमान कबरे जावा मुश्किल जाए भाईरा समय पावाई समय समय पा क्यों निजे शरे शक्ति आप दोकान डबे गार्मेंट्स डा दुनिया डा घर मध्य पड़े आकम पड़े आज शर शक्ति शेज दी और एक शेज दादिया उठते मन चाय शक्ति जख शेषेय बुझे आस कन हाय काटाइ दिला ওই সময় বুঝে আসবে বাবা বুঝে আসবে নিশ্চিত বুঝে আসবে وإلهكم إله واحد لا لها إلا هو الرحمن الرحيم شهد الله أنه لا لها إلا هو والملائكة وولو العلم قائما بالقسط الله لا لها إلا هو الحي القيوم الله لا لها দ বুজু হলি হাই লুক্লাহ দু অপরাধী আল্লাহ করে করে তোমাকে ডাকবো গো আল্লাহ এই জবানটা নাপাক করে ফেলছি আল্লাহ আল্লাহ রহমত থেকে নৈরাশয়া যাই নাই গোয়াল্লাহ জীবনের করে দাও গো আল্লাহ আল্লাহ গুনাগর না আমাদের জীবনের গোলা মাফ করে দাও আল্লাহ তুমি রাগ করলে আমাদেরকে কে মাফ করবে আমাদেরকে মাফ করার মতো আর কোন বাগুজ না আমরা আপনার কাছে আসামি হয়ে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ দেখতেছ তোমার বান্দাগুলি। কত কষ্ট করে আইসা তোমার ঘরে বৈশা মতো হাত তুলেছে গো আল্লাহ আল্লাহ খালিয়া ফিরাই দিও দেখো আল্লাহ আমরা তও বা করে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের গোলা বাফ করে দাও আল্লাহ আমাদেরকে জাহাল্লাভে ফালাইলে আপনার কি লাভ হবে আল্লাহ আগুন সহ্য করতে পারবো না জীবনে কোনোদিন জাহাল্লাভ দেখাইও দেখো আল্লাহ আল্লাহ কাপের মসৃদরা তোমার উপরে ইমান আনে না তাদেরকে তুমি জাহাল্লাভে জ্বালাইবা তাদের সাথে কেমন করে জাহান্ন হাবিবের চেহারা বলছে আমাদের গুণাগারদের খবর পৌঁছায় আল্লাহ তোমার হাবিবের উন্মতেরা গুনা করে করে তোমার কাছে মাপ চাইতে শে আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে তাকাইয়া আমাদের কি maaf করে দাও গো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা খালি যন্ত্রণা দেইছি আল্লাহ কবরের দাগ আশার আগে আগে আমাদের মায়া করুন আপনি আমাদের কলমের মধ্যে একটু জাগালয় এলেন আল্লাহ আপনার বন্ধুরা আমার পাওয়ার আসলেই আপনার কাছে হাত তুলেছে আল্লাহ আপনার ইতের কসম লাগে গো আল্লাহ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 বন্ধু বিরাই দিয়ে না অল্লাহ প্রত্যেককে হদায় দিয়ে দেওয়া তোমার হর্ষির দরওয়াজা খুলে দেওয়া আল্লাহ তোমার হর্ষির দরওয়াজা খুলে দাও একদিন রহমত রাসুর দেখ রহমতুর নজুরে তাকাই দেখো অল্লাহ আল্লাহ মা বাবার কাছে যা বাবা মাললে মায়ের কাছে যাই আল্লাহ তুমি মাললে আমরা কার কাছে যাবো আল্লাহ আর কারো কাছে আশ্রয় নিবার মতো জায়গা নাই আল্লাহ আমরা তোমার হাবিবের গুণাকার হত আল্লাহ তোমার হাবিবের দিকে চাইয়া আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ কবরের দাগ কখন আসবে কবরের মধ্যে খালিয়াতে নাও না দিয়ে দিকে আল্লাহ কবরের সামাল লইতে পারি যাই গল্লা কবরের বন্ধু আল্লাহ আল্লাহ কবরের মধ্যে ব্যাঞ্চতে করুন আল্লাহ কবরকে সাবিচ্ছের গর্ত বানাই দিওলাম কবর চার্নামের গর্ত বানাই দিওলাম আল্লাহ কবরকে রাহমতের কবর দিও আল্লাহ আল্লাহ ल्ला शस्ती दी तुम्हार की लाभ हैल्लाह तुम कत बंदा की कत छोट उसी माफ करल्लाशिलाफ करा दिओ अल्लाह तुम्हें देखार मत कोल नाई अल्लाह दुस्त अब सबा के कबुल करो अल्लाह আল্লাহ যারা মেহনত করে টাকা পয়সা অর্থ দিয়া আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ আল্লাহ সবাইকে হায়াতে করেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের সিনাকে খুলে দেওয়া আল্লাহ আল্লাহ হেদায়তের মার্কাজ বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা আপনাকে পাইতে চাই আল্লাহ আপনি দয়া করে ধরা দেন আল্লাহ কতদিন ঘুরাইবা এদিক সেদিক আর কতদিন ঘুরাইবা আল্লাহ আল্লাহ রহমতের লোকের তাইনা উঠে আলাহ আল্লাহ আল্লাহর রহমতের কোলে উঠে আল্লাহ আল্লাহ আল্লাহ আপনার কি একটু মায়া লাগে রাখো দা এতগুলি হাত আপনার কাছে উঠে পয়সা আছে আল্লাহ স্বামীর মতো মাথা নত করে বসে আছি আল্লাহ আপনার কি একটু মায়ার আগে না একটু মায়ার নজরে তাকাল আল্লাহ আল্লাহ আল্লাহ রমজান মাস আসতেছে আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দেওয়াল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াতে বরকত দেওয়াল্লাহ মহৎ যদি দাও রমজান মাসে দিও আল্লাহ আল্লাহ জুমার দিন মহৎ করিও আল্লাহ রাস্তাঘাটে ব্যাস যদি করা শিগাল পুকুরের মতো অতর্কিত মহ না আল্লাহ আপনার কাছে আমরা আফিয়াত চাইছি আল্লাহ আল্লাহ যার দিলের মধ্যে যত ন্যাক মাক আছে প্রত্যেকের দিলের ন্যাক মাকসেদ গুলি পুরা করে দেওয়া আল্লাহ অভাবগ্রস্তদের অভাবকে দূর করে দেওয়া আল্লাহ আল্লাহ রোজগারহীন মুসলমানদের রোজগারের ব্যবস্থা করা দেওয়াল্লাহ প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বরকর দিয়ে দেওয়াল্লাহ আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ শোধের ব্যবস্থা করা আল্লাহ আল্লাহ অসুস্থদেরকে সেবাদান করে দেওয়া আল্লাহ ल्ला रूहानी रोगे अल्लाह बाह्य रोगे कष्ट अल्लाह दिलेर रोग शर रोग सेवा दिया सबाफल्ला कबुल करो अल्लाह सबा के न्यायातवाल अल्लाह अखन मौतर विचारा सब आसा अब सताना सुने आसमिन पढ़ार तभी अल्लाह আল্লাহ সন্তানদের কিহ আমাদের বংশ কি আমদ পর্যন্ত নেককারের সাপ লাগাইয়া দেওয়াল্লাহ আমাদের আব্বা আ্মা যারা কবর হয়ে গেছে আল্লাহ তাদের কবর কি রহমতের কবর বাড়িয়ে দেওয়াল্লাহ स्व तबरे पोचा दे जर मा बाबा बेचे आसे तायव तुना माफ कर देवाल्ला सन्तान के मा बाबार खेदमतर कबुल करो अल्लाह मा बाबार दुआ ने तफिक दान करो अल्लाह मायर नजरे देखा देखा कबुल पाव तफिक देवाल আল্লাহ আমাদের মেহমানদের মধ্যে বরক দান করে দেওয়া আল্লাহ আল্লাহ আয় আল্লাহ হাত না ভাই তুমি বলি চায় না আমাদেরকে তো বা ডাক্ত জারি রি রাগল্লাহ আল্লাহ কালেক্ট মায়ার নজরে তাকাওয়ালে সবাইকে হদায় আল্লাহ সবাইকে হদায় দিয়ে আল্লাহ একজনকে এখান থেকে বাইর করে তোমার চাদুর জান্লা বউ আশা তোমার হাবিবের একটা উন্মুদ কেউ জান্লা বাড়াই না তোমার হাবিবের উন্মুদকে তুমি কি না করে কবুল করেসমে আজমের উয়া কবুলের উচিরায় দোয়া কবুল করবান মদিনার পায় কদম্বালো কবুল করবান সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিবের মক্কাম দিনের মুসাবির পালাই বল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ যারা যেতে পারে না সবাইকে কবুল করে আমাদেরকে জীবনে বারবারের ধরল কবুল করা আল্লাহ রাজা পাখের সামনে গিয়া প্রাণ বলে একটু দয়াল নবীকে সালাম দেওয়ার তরি দিয়া বাগা মঞ্জলাম রা গা বা দার দর বাবু সালামায় গরিব গা বা জিবিল সবকে কখনো বাবু সালাম দিয়া ঢুকব कख बाबी जीबरिया डबुआ जानना टुकड़ा मदीन आसे गो अल्लाह अल्लाह मादे सबा के नसीब गा दियो अल्लाह अल्लाह जागिनी गरीब झर प्रश्न था अल्लाह मदीनय नानिया मक्का नानिया मौत दिओना मक्का मदीना नानिया मौत दिओना দেখাও না আল্লাহ দয়া করে কবুল কর আল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের হাজরত কবর বাসি আল্লাহ তাদের কবরকে আপনি রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ তাদের মকামকে আপনি বলন্দ করে দিয়ে নাল্লাহ তাদের রুহানি দু আমাদের নসিব করে আল্লাহ আল্লাহ এই সিলসিলার তারাকে নসিব করে রব্বানা কব্বাল মিন্ রব্বানা তব্বাল মিন্ রব্বানা তব্বাল মিন্ وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعضابه وصحابه يجري برحمتك يا رحمة الرحيم